السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا الأمين محمد ابن عبد الله وعلى اله واصحابه اجمعين اما بعد ثم দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمه الله عليه رশিদ তো بيان الاعتقاد اهل السুনه والجماعه গন্তটি নিয়ে এই গন্তটি এক পর্যায়ে তিনি আলোচনা করেছেন iman bil malaika তিনি বলেছিলেন যে ও আমনা বিল তিনি বলেছেন নিযুক্ত করেছেন তারপর তিনি বলেছেন ওয়ানুকুব মালাক আমরা মালাকুল মৌত ইমান করা হয়েছে জগতে সবকিছু রু আল্লা আল্লাহ সৃষ্টিকুলের রু হরণ করার জন্য করা হয়েছে। আমাদের ইমাম দেখতে পাচ্ছি যিনি মালাকুল মাউদ বলেছেন এটাই হচ্ছে সোহি আকিদা এখানে আজ বলেন আজাইল নামে মালাইকার নাম আসলে বিশুদ্ধ ব্যবস্থায় স্থাপিত হয়নি এই আমরা এই বিষয়টি গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে মালাইকাদের সাথে মালাইকারা কি কি করেন তাদের অবস্থান কি এবং তারা কি তাদের মৌলিক আবাদত কি কি মালাইকারা কি করেন এ বিষয়টি জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে তাদের তারা আসলেই কখনো মালাইকাদের মধ্যে আল্লাহর অবাধ হওয়ার প্রবণতা আল্লাহ বলেছেন আল্লাহ তালা তাদেরকে যা নির্দেশ দিবে তার অবৈধ তারা হয় না যা নির্দেশ দেয় তারা পালন করে সুরাত তাহারিমের ছয় নম্বর আল্লাহ বলেছেন তারা বোঝা গেল যে তাদের অ্যাবাদতটা তাদের প্রকৃতির ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে আনুগত্য করাটা তাদের তাদের প্রকৃতি কিন্তু এর বিপরীতটা তারা কখনো করেন না এর বিপরীতটা কখনো তারা করেন না এই কারণ তাদের কোনো প্রবৃত্তি প্রবৃত্তির কোনো চাহিদা তাদের নেই এবং তাদের এই জিনিসগুলো করতে তাদের কোনো কষ্ট হয় না অ্যাবাদ করতে তাদের কোনো কষ্ট হয় না যেমন যেমনি আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে লাশ আমুন তারা কোনো ক্লান্ত হয় না তারা কোনো ক্লান্ত হয় না তাহলে বোঝা গেল যে বনী আদম যে কষ্ট বনি আদম আল্লাহ দিয়েছেন কাজ করার জন্য যে তাদেরকে যে এর যে বিবেক সেই বিবেক বনি আদমের জন্য রয়েছে। এইটা মালাইকাদের জন্য এই কষ্ট আল্লাহ তারা দেয়নি তাদেরকে আবাদতের উপরে তাদের জন্য নিয়ন্ত্রিত করেছেন তারা অবাদতেই করবে তারা অবাধ্যতা তাদের মধ্যে নেই অবাধ্যতার কোন কিছুই তাদের মধ্যে পাওয়া যাবে না কোনো ক্রমেই এটাই হচ্ছে আয়াতের বৈশিষ্ট্য সুতরাং তারা আল্লাহ তালার ভয়ে সবসময় ভীত থাকে এবং আল্লাহ তো সব সময় তারা লিপ্ত থাকে আল্লাহ বলে তারা ভয়ে সব সময় আল্লাহ থাকে থাকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই ফেরেস তাদের মর্যাদা হচ্ছে অনেক বড় আল্লাহ তালা কোরআনে কারিম তাদের সম্পর্কে বলেছেন যে আল্লাহর বান্দা এরা আবার বলেছেন আল্লাহ তালা আবাদ মুক রামুন সম্মানিত বান্দা সম্মানিত বান্দা এরা সম্মানিত বান্দা সম্মানিত বান্দা যদি হয় সম্মান দাস যদি হয় আল্লাহ তালার কথার বাইরে তারা চলেন না এই জন্য আল্লাহ তালা বলছেন রায় এসবেল কাউলি তারা আল্লাহ তালার কথার অগ্রণী হন না আল্লাহ যা বলেন সেটাই তারা করেন কোন কিছু পালন করেন না আমরা অনেক কিছু আল্লাহ নির্দেশকে বাস্তবায়ন করে থাকেন কোরআনকারী আল্লাহ ইসলাম আল্লাহ তালা জানেন তাদের সামনে আগে পিছনে যা আছে তা তারা এই মালাইকার আল্লাহ যদি সন্তুষ্ট তাদের জন্য শুধু সুপারিশ করেন না সব সময় থাকেন। এই মালাইকাদের ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে তারা কি তারা আসলে এবার বান্দা দাস এটুকু রাখতে হবে যে আল্লাহ তালা দাস হিসাবে দাসের কাজ হচ্ছে মনিবের কথার বাইরে না যাওয়া মনিবের কথার বাইরে না যাওয়া এই জন্য তারা কখনো অগ্রণী ভূমিকা পালন করেনা যেটা করা যাবে না আল্লাহ একদিন জিব্রিল কে বললেন আল্লাহ হে জিব্রিল আপনি কি আমাদেরকে বেশি বেশি সাক্ষাৎ করতে পারেন না অর্থাৎ আপনি বেশি বেশি আসলে আমাদের ভালো লাগে কারণ জিব্রিল আসলে সেটা রসোল্লা ঈদের মতো মনে হয় তার কাছে আনন্দ এত আনন্দ আনন্দিত হন তিনি এই তিনি রমজান মাসে বেশি আনন্দিত হতেন তখন তার কাছে এই জন্য একদিন জিবিল কে তিনি আবদার করে বলেন আপনি কি বেশি বেশি আসতে পারেন না তখন এত নাজিল হল ওমায়জলি আমরা তো আপনার প্রভুর নির্দেশের আগে নাজিল হই না তিনি যখন বলেন তখন শুধুমাত্র আমরা আসি লাহ মাঝে সামনে পিছনে সবই তো তার তিনি মালিক তিনি নির্দেশ না আমরা কখনো নিচে নামতে পারি না ওমাকে আল্লাহ ভুলেও যান না আল্লাহ কোনো ছেড়েও দেন না ভুলে সুতরাং তিনি যখন প্রয়োজন হন তখন তিনি আমাদেরকে পাঠাবেন আপনার ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই আপনি বললো আমরা আসতে পারবো না আর আপনি না বললেও আমরা না এসে থাকতে পারবো না কারণ আল্লাহ নির্দেশ দিলে আমরা শুধুমাত্র নাজিল হই আমরা নিজের পক্ষ থেকে কোথাও দৌড়ে যাই না কোথাও চলে যাই না আমাদের মধ্যে সে আনুগত্যের বাইরে অন্য কোন কিছু করার কোন ক্ষমতা আল্লাহ যে আল্লাহ করেছেন যে তার আনুগত্যের প্রকৃতি সেখানে অবাধ্যতার কোন প্রকৃতি মালাদের মধ্যে নেই তাদের আবাদতের কিছু রূপ হচ্ছে কিভাবে তারা করেন রূপ হচ্ছে প্রথমত সব রকমের তারা করেন তার মধ্যে যে আবাদতের কথা কোরআন এবং শূন্য আসছে আমরা সেগুলো উল্লেখ করব কোরআন এ আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তারা তসবি পাঠ করেন তারা তসবি পাঠ করেন তারা জিকির করেন আল্লাহ তালা জিকির করেন জিকির মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে তসবির পাঠ করা যেমন আমরা বলে থাকি জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে সোহান আল আহমদুল্লাহ উত্তম জিকির হচ্ছে তসবির তসবির হচ্ছে আল্লাহ প্রশংসা আল্লাহ তালার শুধু প্রশংসা না আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা পবিত্রতা এবং তার মহত্বতা ঘোষণা করা হচ্ছে মহান এবং তিনি সর্বোচ্চ এটা প্রমাণ করা এটা সাব্যস্ত করা এবং এটা উচ্চারণ করা অর্থটা বুঝে আমরা যেন বলি সময়। কোরআন করিম আল্লাহ তর্স বহন করে তাদের সম্পর্কে আল্লাহ বলে মান ওমান হাউলাহ ইসব হামদার सबच बड़ बड़ का पाठ करीम आल्ला हाफिन एमिन हाउल देते पाए আর আপনি দেখতে পাবেন তাদেরকে পাঠ করছে সোহান এল তাদের মালাইকেদের তসবিহ এই মালাইকের তসবির সাথে দুনিয়ার তসবি মিলে গেলে তাহলে হবে সত্যিকার অর্থে আবাদত এই আবাদতটা আমাদের সেরকম আবাদ করতে হবে যেভাবে করে থাকেন কোরআনিকালীমে আল্লাহ সেটা উল্লেখ করেছেন যে রাত দিন চব্বিশ ঘন্টা কখনো তাদের তাসবির কখনো বন্ধ হয় না তাসবির মধ্যে তারা সবসময় রত থাকে আল্লাহ বলেন ইউসাফন তারা তসবির পাঠ করে রাত দিন এখানে কোন রকমের ক্রান্ত হয় না ভাঙতি পড়ে না অর্থাৎ বাদ যায় না বরং এটা সবসময় চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া তারা তাসবী পাঠ করেই যাচ্ছেন তাদের এই বেশি তাসবি পাঠ করার নামে বেশ করার কারণে তাদের নামই হয়েছে মোসাব্বর হোন তাদেরকে মোসাবের হোন বলা হয় তাসবি পাঠকারী তাদের আরেক নাম হচ্ছে মালাইকার হচ্ছেন হুমুল মুসাবের তারা এটা নিয়ে কোরআন কারিমে আল্লাহ তালা জন্য তাদের গুনাগুন বর্ণনা করে তারা বলে থাকেন ও ইন আল্লাহ নাহনু সোয়াফুন যে আমরা তো কাতার বন্দী হয়ে থাকি সোহান আল্লাহ কাতার হচ্ছে আমাদের সালাতের কাতারের মতো আল্লাহর সামনে তারা কাতার হয়ে থাকে ঘোষণা করি যদান কাদের এই একটি গুণ যে তারা সফ আর এই গুণ হচ্ছে তারা মুসাবের হন তারা কাতার বন্ধু হিসাবে থাকে আর তারা তাসবি পাঠকারী হিসেবে থাকে এটাও মালাইকাদের একটি গুণ এদের তাসবি এত বেশি যে এই তাসবি সব উত্তম জিকিরে পরিণত হয়েছে সর্বোত্তম জিকিরে পরিণত হয়েছে রসুলাম জিজ্ঞাসা করা হয়েছিলাম বললেন সবচেয়ে উত্তম যেটা আল্লাহ তালা তার মালাইকেদের জন্য এবং তার বান্দাদের জন্য পছন্দ করেছেন তা হচ্ছে সুবহানদিহি সুবহানদিহি সব প্রশংসা তাসবী আল্লাহ তালা তিনি কতই না পবিত্র কতই না তিনি प्रशंसार सोबहानल्लाहम्दी सब चेतम जिकिर उत्तम जिकिर उत्तम जिकिर यह कारण मालईकेश्तम जिकिरकार आठ करक्म तरह हक हम नाम रखा मुसाब्बे तर नाम रखा सफ तबंदी थे तस्बी फट कर हक कथा तर सठी गुण गुण टी स्वीकृत मालायके द्वित सला রসুল্লা সাল্লাহ বলেন ইয়ে মু সফল আউ্ল তারা প্রথম কাতার শেষ করে তারপর দ্বিতীয় কাতারে যায় ও তরাসন আপি এবং তারা সফ মধ্যে পরস্পর শিশের প্রাচীর দাঁড়িয়ে যায় ফাঁক রাখে না ইত পরস্পর ফাঁক না রেখে পরস্পর দাঁড়িয়ে যায় এইভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যেভাবে মালাইকারী হয়ে দাঁড়ায় আমাদেরকে সেভাবে কাতার বন্দী হয়ে দাঁড়াতে হবে শিক্ষা প্রমাণিত যে মালাইকারা সলাত আদায় করে করে কোরআনে করিম আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ওয়া ইন আল্লাহ না সফপাতের মধ্যে যে আমরা কাতার বন্দী হয়ে দাঁড়াই এটা মালাইকাদের নিজেদের পক্ষ থেকে নিজের গুণাগুণ বর্ণনা করে যে আমরা এই কাজটি করে থাকি তাদের নিজেদের সম্পর্কে নিজেরা এই ধারণা আমাদেরকে দিয়েছেন সুতরাং তারা কেয়াম করে রুকু করে সেদ্যাক করে যেমন হাদিস রসুল্লাহ সাল্লাহ একদিন বসাছিলেন তার সাথীদের নিয়ে তখন তিনি বললেন আমি যা শুনি তোমরা তা শুনতে পাও সাহবা কারাম বললেন যে আমরা তো শুনতে পাই না রসুল্লাহ সাল্লাম বললেন আমি তো শুনতে পাচ্ছি আকাশের শব্দ আকাশের শব্দ শুনতে পাচ্ছি এবং সে শব্দ হওয়াটা তার জন্য দর্শনীয় নয় কারণ আকাশে এমন কোন বিঘত জাগানে যে বিঘতে কোন মালাই কোনো মালাক কোনো মালাইকে বা কোনদারত অথবা সেখানে ক্রিয়ামরত অবস্থায় নেই সালাতে ক্রিয়াম সলাতে মধ্যে ক্রিয়াম করছে অথবা সলাতের মধ্যে তারা সেজারত আছে আকাশে প্রত্যেকটি জায়গায় পরিপূর্ণ অবস্থায় আছে বোঝা গেল যে পুরো পুরো আকাশ জুড়ে পুরো সৃষ্টি গত বিশাল আকাশ আকাশ জুড়ে আল্লাহ তালার এই মালাইকারা রসুল্লা সাল্লা সেই শব্দ শুনেছেন অনুরূপ হাদিসে এসেছে যে তারা যেভাবে তসবি পাঠ করে তার সলা আদায় করে অনুভব তারা হজ তারা করে থাকে কারণ সে হজ হচ্ছে তাদের আকাশে সপ্তম বাইতুল মামুরে তাদের যে সপ্তম আকাশে তাদের হজ করে থাকে শপথ করেছেন আল্লাহ বলেছেন ওয়াল বাইতুল মামুর আর বাইতুল মামুরের শপথ কারণ সেখানে হজ সেখানে তারা এসে থাকে এবং সেখান থেকে তারা সলাত আদায় করে যায় এবং এটা তাদের হজ হিসেবে বিবেচিত হয় হাদিসে রসুল্লাহ ইসলাম বলেছেন তারা দ্বিতীয়বার জন্য সেখানে প্রবেশ করে কোনো কোন বর্ণা দেখা যায় তারা সেখানে ত করে যেভাবে দুনিয়ার বাসী বাইতুল কাবার তো আপ করে থাকে এইভাবে তারা সেখানে তো আপ করছে বাইতুল মামুরের তো আপ হয় সেটাও একটি জন্য সেটা একটি কেবলা এবং সেটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করতে আবার স্থান তাদের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল একটি আছে সেটা সেটা জায়গা আছে কাবা একটি কাবা আছে মালাইকেদের জন্য তার নাম হচ্ছে হচ্ছে বাইতুল মামুর এটা আল্লাদ থেকে বর্ণিত হয়েছে ইভিন্ন জেরাত রহমতুল্লাহটি বর্ণনা করেছেন এবং আলবানি হাদিসারফা তার বিপরীতে আকাশে সপ্তম আসমানে মামুর রয়েছে সেখানে ফেরেজ থাকার উদ্দেশ্য করে গিয়ে থাকেন এবং সেখানে তোয়াফো করে থাকেন চতুর্থ যে কাজটি যে এবাদটি তারা করে থাকেন সেটা হল আল্লাহ তালাকে ভয় করা এবং আল্লাহ আল্লাহ তালার ভয় শঙ্কিত থাকা কোরআনে করিম আল্লাহ তাল এই সম্পর্কে বলেছেন তাদের ভয়ের কারণে বিভিন্ন বর্ণায় এসছে বলেন ইজা আল্লাহ আল্লাহ তালা যখন কোন নির্দেশনা দিতে চান তিনি কোন একটা নির্দেশনা দিয়ে দিবেন আসমান তখন কম্পিত হতে থাকে আকাশে যারা আছে অর্থাৎ মালাইকার তারা এটা শোনার পরে তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে বেহস হয়ে যায় ও খারুহে সূর্য দান আল্লাহর জন্য সে পতিত হয়ে যায় তার কাছে যে কথা বলা সেটা তিনি বলেন সেটা তিনি জিব্রি আল্লাহাম সেটা গ্রহণ করেন এবং সেটা পরবর্তী তাদের কাছে তার অন্যান্য মালাইকাদের কাছে আল্লাহ তালা সেটা বলে দেন মালাহা সেটা দুনিয়াতে বাস্তবায়ন করেন বোঝা গেল যে আল্লাহ থাকেন এবং যখন আল্লাহ তালা কোন কথা বলে হাজিস আর্সেলসুল্লাহ বলেছেন কথা বললে এমন জোরে আওয়াজ হয় যেন জিন্জির উপরে ভাবে কোনো পাথরের উপরে জিনজিরের আওয়াজ হলে যে আওয়াজ এরকম আওয়াজ হতে থাকে সে আওয়াজের কারণে অন্যান্যরা জীবিত অন্যান্যরা জীবিত হন হুস হুঁসে আসে হুঁশে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হয় মা যা কওয়াল তোমাদের রব কি বললেন কওয়ালুল হক আলিউল কবির তিনি সত্য কথা বলেছেন হক কথা বলেছেন তিনি তো সর্বোচ্চ তিনি মহান আলীল কবির তিনি মহান বলতে থাকেন তারা বোঝা গেল যে তারা সব সময় সবসময় বৃত্রস্ত থাকে মহান রব আিনের আজমত্ব তার যে মহত্ব সেটাকে তারা সত্যিকার এবং সেই ভয়ে বৃত্ত থাকেন এবং তারা সব সময় সবসময় সেদারতে থাকেন আবাদত করতে থাকেন সার্বিক সব রকমের আবাদত তারা করেন মুরজামুল মজামুল কবির তবরানী তার মোরজামুল মরজামুল কবির মোরজামুল উল্লেখ করেছেন মরজামুল আসতে উল্লেখ করেছেন জাফিরাদসুল্লাহ ইসলাম কল রসুল্লা সাল্লাহ বলে রসুল্লাহ বলেছেন হলো সেদিন আমি আকাশের বিভিন্ন অংশে নিতে হয়েছিলাম জি ব্রিল কে দেখেছি কাল হালা সিলবেশিয়াত আল্লাহর ভয়ে যেন দুনিয়াতে ফেলে রাখা একটি চাটাই মতো হয়ে গেছে এত ভিতর হয়ে গেছে আল্লাহর ভয়ে তাহলে সে আল্লাহ তালাকে তারা কত ভয় করে মালাই সেটা আমাদের দেখার বিষয় এটাও তাদের আমরা বুঝতে আল্লাহ তালাকে তারা যেমনি ভাবে তাসবী পাঠ করে আল্লাহ তালার জন্য আজকারগুলি করে তারা সলাাত আদায় করে তারা হজ করে তারা আল্লাহ ভয় করে আল্লাহ তালার তারা কেউ কেউ সারাক্ষণ আবাদতেই লিপ্ত এবং তারা আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার ভয়ে সদা শঙ্কিত থাকে এবং সবসময় এমনকি জিবলিল মতো মহান ব্যক্তিত্ব আল্লাহ তাল্লার ভয়ে একজন হালাসিল মরা চাটাইয়ের মতো যাতে মানে ভীত বিবর্ণ চাটাইয়ের মতো হয়ে যায় যে ব্রিল আলহাতাম যিনি সবাই আল্লাহর থাকেন যেভাবে আল্লাহ তালা বলেছেন ওহমিন খাসিয়ে তিহি মুশফিক তারা আল্লাহর ভয়ে সব সবসময় ভিটে থাকে এইটা থেকে শিক্ষা রয়েছে যে আল্লাহর বান্দারা যারা আল্লাহর আবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করেছেন তারা সব সবসময় যেভাবে ভীত সন্ত্রস্ত থাকে দুনিয়ার মানুষের উচিত সেভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা এবং সেভাবে এবারিপ্ত থাকা যেভাবে মালায়িকারা আবাদত করেন তারা কাতার বন্দী হয়ে থাকে এবং তারা তসবির পাটেরত থাকে এবং উত্তম জিকিরটা করা যে উত্তম জিকিরটা আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সুব হান আল্লাহ ও বেহামদি রসুল্লাহাম বলেছেন এটা সবচেয়ে উত্তম জিকির এই উত্তম জিকিরটা টা আমরা সব সময় করি এবং মালায়িকাদের মতো আমাদের চরিত্র যেন ফুটে উঠে আমরা যেন আল্লাহ তালার ভয়ে সর্বদা ভীত শঙ্কিত থাকি এবং এবাদতের মধ্যে আমরা সব সময় লিপ্তাকি আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহাত